বিসমিল্লাহ রহমানির রাহিম আল বায়ান রেডিও পরিবেশন করছে দৌলাতুল ইসলামের মুখপাত্র শেখ এল মুজাহিদ আবুল হাসান ইল মহাজির হাফিজাহুল্লার বার্তার বাংলা অডিও অনুবাদ যার শিরোনাম অতঃপর তাদের পথ অনুসরণ করুন যিনি তার নুসরত দ্বারা ইসলামকে সাহায্য করেন তার শক্তি দ্বারা শিরকে পরাস্ত করেন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 অতঃ্পর তা বেড়ে উঠেছে এবং উত্তম পাকা ফল দিয়েছে তারপর প্রতিবেশী ভূমিতে জিহাদের সূত্রপাত হয় এবং আল্লাহ দুঃশনদের বিরুদ্ধে পরিচালিত মহান উদ্দেশ্যের এই জিহাদে রুশের উপাসক জাতিসমূহ আর বিশ্বাসঘাতক মুরতাদ সরকারদের নিজের শিখায় জালিয়ে দিয়ে এই জিহাদের পরিসর ক্রমান্বয়ে বেড়েই চলেছে ধৈর্যশীল এবং তাদের প্রতি আল্লাহর প্রতিশ্রুতির ব্যাপারে নিশ্চিত যোদ্ধাদের দ্বারা সত্যবাদিতার মহাযুদ্ধ সংঘটিত হয়েছে তারা তাদের রবের কালাম পড়েছেন কালের পরিক্রমায় তারা বিষয়টি তীব্রতার ব্যাপারে অবগত হয়েছেন বস্তুত পরীক্ষা আর সারিসমূহকে ভেজাল মুক্ত করার প্রক্রিয়া নিঃসন্দেহে অনিবার্য এ হচ্ছে আল্লাহর চিরায়ত রীতি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 এটা তো তাদের চিরাচরিত অভ্যাস ঠিক যেমন সর্বজ্ঞানী আর সর্ববিষয় অবগত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহান কিতাব ইরشاد করেছেন ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم ان استطاعوا ومن يرتد منكم عن دينه فايموت في الدنيا والاخره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 আমাদের রব আমাদেরকে মুশরিকদের বিরুদ্ধে সমবেতভাবে যুদ্ধ করার আদেশ দিয়েছেন ঠিক যেমন তারা আমাদের বিরুদ্ধে সমবেতভাবে যুদ্ধ করে তাই আমাদের কাছে তাগুদ সালমান আর তার বেকুপ ছেলে অথবা সিসি আর তার সেনাবাহিনীর যুদ্ধ করার মধ্যে কোন পার্থক্য নেই আর কোন পার্থক্য নেই রাফিদ আর সাফবি অথবা ধর্ম নিরপেক্ষতাবাদী আব্বাস আর হামাসের বিরুদ্ধে যুদ্ধে তাদের বিরুদ্ধে কিংবা তাদের ক্রুসেইডার আমেরিকান রাশিয়ান আর ইউরোপিয়ান মিত্রদের বিরুদ্ধে যুদ্ধে আমরা কোন পার্থক্য করি না তদুপরি ইয়া আরুবের সন্তানেরা অর্থাৎ আরব ক্যাফেররা ইসলামের প্রতি অধিক বিষপূর্ণ এবং তারাই জাহান নামের স্তরে বাস করবে এবং মুশ্রিকদের বিরুদ্ধে সমবেত যুদ্ধ করো ঠিক যেমন তারা তোমাদের বিরুদ্ধে সমবেত যুদ্ধ করে আর জেনে রাখো আল্লাহ মুতাকিনদের সাথে রয়েছেন তিনি আরো বলেন حتى <سؤالك> <سؤالك> لا تكون فتنة ويكون الدين لله فإن انتهو فلا عدوان إلا على الظالمين تا دير برودت جدتو چاليه جاو جتو كون فتنة دوريبوتو هاي ايبنك دين اللار جننو هي جاي تا بي جدی تارا کھانتو هاي تا هل زاليم بیتی تو كارو برودت شما لنغن ناي تا چارا تین يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارا أولياء بعضهم اولياء بعض ومن يتولهم منكم فانه منهم ان الله لا يهدي القوم الظالمين هي ইমানদারগণ ইহুদি আর নাসারাদের মিত্র হিসেবে গ্রহণ করোনা তারা তো একই অপরের মিত্র তোমাদের মধ্যে থেকে যে তাদের সাথে মিত্রতা করবে সে তো তাদেরই অন্তর্ভুক্ত আল্লাহ ফাসিক সম্প্রদায়কে পথ দেখান না তাই কাফির মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ হলো আমাদের তার নৈকট্য কামনা করি যাতে তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হন তিনি বলেন যুদ্ধকে তোমাদের জন্য আবশ্যক করা হয়েছে আর তা তোমাদের কাছে অপছন্দনীয় আর হয়তোবা তোমরা জানো না তাছাড়া তার বান্দাদের তার বিরুদ্ধে যুদ্ধের জন্য জোর প্রচেষ্টা করার বিপরীতে মহান পুরস্কারের কথা স্মরণ করিয়ে দেন এবং উৎসাহিত করে তিনি বলেন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 নিঃসন্দেহে আল্লাহ এহসানকারীদের পুরস্কার তিনি আরো বলেন নিশ্চয়ই আল্লাহ সেই সকল লোকদের ভালোবাসেন যারা তার রাস্তায় যুদ্ধ করে সারিবদ্ধ হয়ে যেন তারা সীশা গলা প্রাচীর আর আল্লাহর রাস্তায় যুদ্ধ করা এমন এক ব্যবসা যার পথ আল্লাহ তার বান্দাদের দেখিয়েছেন যখন তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল লাকুম হাল আদুল লাকুম আলা তিজારাতিন তুঞ্জীকুম মিন আযাবিন আলিম تؤমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদূনা ফী সাবীলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন যা তোমাদেরকে যন্ত্রায়ক শাস্তি থেকে মুক্তি দেবে তা এই যে বিশ্বাস করবে এবং আল্লাহ জিহাদ করবে তার কালামে জিহাদের জন্য বিশাল পুরস্কার নির্ধারণ করেন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 আর সেই ইবাদত অন্তর্ভুক্ত হল আল্লাহর দুঃমনদের বিরোধিতা করা তার রাহে করা এবং আল্লাহ করা এইগুলো অংশ কারণ করবে এবং তাদের ক্ষতি করবে বস্তুত বুদ্ধিমানরা ছাড়া অন্য কেউ এই আমলগুলো করে না এখানে তার বক্তব্যের সমাপ্তি আল্লাহ তার প্রতি রহম করুন আয়নাস ইবিন মালিক সুত্রে রসুল্লাহ সাল্লাসাল্লাম থেকে সাহেহাদিসে বর্ণিত তিনি বলেন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 সিয়াম পালন করে আর সাদাকা দেয় বড় উদ্দেশ্য হলো হৃদয় দ্বারা তার অর্থ উপলব্ধি করা হবে এবং তাকে এবং তার অনুসারীদের ভালোবাসতে হবে যারা এর বিরোধিতা করবে তাদের বিরোধিতা এবং শত্রুতা করতে হবে যেমনটা নবী সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন যে ইখলাসের সাথে লা ইলাহ ইল্লাহ বলল অন্য রিবায়তে এসেছে যে ইখলাসের সাথে লা ইহা ইল্লাহ বলল অন্য রিবায়তে এসেছে হৃদয় দিয়ে সত্যবাদিতার সাথে অন্য কথায় যারা বলে লাহ ইল্লাহ এবং আল্লাহর ব্যতীত সকল উপাস্যকে অস্বীকার করে এরকম অন্যান্য অনেক দলিল দলিল্পের অজ্ঞতাকে নির্দেশ করে এখানে তার বক্তব্যের সমাপ্তি তিনি কালাম নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন এক উম্মাহ সত্যের প্রতি অনুরক্ত এক আল্লাহরই অনুগত এবং তিনি মুশ্রিকদের অন্তর্ভুক্ত ছিলেন না এর তাফসির করতে গিয়ে বলেন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 এই উম্মার অবস্থা পরিবর্তনের জন্য সেই সকল মুর্তাদের বিরুদ্ধে আবু বকরাস সিদ্দিক রাদি আল্লাহ আইনহের সুনতকে পুনরুজ্জীবিত করা আবশ্যক যারা আল্লাহর বিধান ত্যাগ করেছে আর ক্যাফিরদের শিবিরে যোগদান করেছে এবং তাওয়াগিত মুশ্রিকিন ও নাস্তিকদের সাথে মিত্রতা করেছে এমনকি যদিও তারা সলাপ আদায় করে সিয়াম পালন করে আর কাবাঘর তাওয়াফ করে আবু বকর সিদ্দিক যখন আরব মুর্তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন তখন সেই ঘটনায় এই দিনের প্রতি আল্লাহর সমাদর আর রক্ষণাবেক্ষণ পরিষ্কারভাবে প্রকাশ পেয়েছিল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 আমি সালাদ আর জাকাতের মধ্যে পার্থক্যকারীদের সবাইকে হত্যা করব কারণ জাকাত হচ্ছে সম্পদের উপর আল্লাহর হক আল্লাহর কসম তারা যদি আমাকে ছোট একটি ছাগল দেয়া থেকে বিরত থাকে যা তারা রসুল্লাহ সাল্লিহবসাল্লামকে প্রদান করত তাহলেও আমি সেই কারণে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব তিনি এই কথা সেদিন বলেছিলেন যেদিন সাহাবিগন তাকে বলেছিলেন আপনি কেমন করে লোকদের বিরুদ্ধে যুদ্ধ করবেন যখন রসুল্লাহ সাল্লাহ ওয়ালাহাল্লাম বলেছেন আমি ততক্ষণ পর্যন্ত মানুষের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি যতক্ষণ না তারা বলে লাহ ইল্লাহ অমর আদিয়াল্লাহু বলেন তখন আমি বললাম হে আল্লাহ রসুলের খলিফা মানুষের মধ্যে সম্প্রীতি তৈরি করুন এবং তাদের সাথে নম্র হন তিনি আমাকে বললেন আপনি তো জাহিলিয়াতের সময় পালোয়ান ছিলেন আর ইসলামে আপনি ভীরু হয়ে গেলেন ওহি নাজিল হওয়া বন্ধ হয়েছে আর দিন পূর্ণ হয়েছে তাহলে কি সেই দিন থেকে কিছু বাদ পড়বে আর আমি এখনও জীবিত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 অতঃপর সালাত এবং সিয়াম পালন করা সত্ত্বেও সালাফগণ যদি শুধু জাকাত না দেওয়ার কারণে তাদের মুরতাত বলে আখ্যায়িত করেন যখন তারা মুসলিমদের জামাতের বিরুদ্ধে যুদ্ধ করেনি তাহলে যারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে আল্লাহ এবং তার রাসুলের শত্রুদের সাথে মিত্রতা করে তাদের ব্যাপারে কি হওয়া উচিত বরং এই জামানায় আমরা বলি সেই সব লোকদের ব্যাপারে বিধান কি হবে যারা আল্লাহ ও তার রাসুলের দুশ্মন তাগুতের সাথে মিত্রতা করে যারা আল্লাহর আইন ও বিধানকে পরিবর্তন করে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 সাহাবা আদিয়াল্লাহ আনহুম ছিলেন সর্বশ্রেষ্ঠ প্রজন্ম এবং তাদের রবের কিতাব ও নবী সাল্লাল্লাহ আলহিহুবাসাল্লামের সুননার ব্যাপারে সর্বাধিক জ্ঞান সম্পন্ন রাসুল সাল্লাসাল্লামের জমানায় তারা তার সঙ্গী হয়ে মুশ্রিকদের বিরুদ্ধে যুদ্ধ করা থেকে বিরত থাকেননি আর না তারা তার মৃত্যুর পর মুর্তারদের বিরুদ্ধে যুদ্ধ করা থেকে বিরত থেকেছেন মুর্তার্দের বিরুদ্ধে যুদ্ধের ব্যাপারে তারা শ্রেষ্ঠ পদক্ষেপ নিয়েছিলেন আর এভাবেই প্রায় নিভে যাওয়া ইসলামের বাতিকে তারা পুনরায় সমুজ্জ্বল করেন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 এরা অর্থাৎ সাহাবাগন যা করেছে সে ব্যাপারে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আর ওরা অর্থাৎ মুশরিকরা যা করেছে তা থেকে আমি বারাহ করছি তারপর তিনি এগিয়ে গেলেন এবং সাদ ইবেন সাথে সাক্ষাৎ করে বললেন হে সাদ ইবিন মুাদারের রবের কসম আমি উহুদের সামনে জান্নাতের সুখ্রাণ পাচ্ছি সাদ বলেন ইয়া রসুল্লাহ তিনি যা করেছেন তা আমি করতে পারিনি আনাস বলেন তার গায়ে আশিটার মতো তরবারি বর্ষা আর তীরের আঘাত ছিল আমরা তাকে নিহত পেলাম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 এবং রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বললেন আমি সামনে না থাকলে তোমাদের কেউ যেন কোনো কিছুর দিকে অগ্রসর না হয় তারপর যখন মুশ্রিকরা এগিয়ে এলো রসুলুল্লাহ সাল্লাসাল্লাম বললেন এমন এক জান্নাতের দিকে উঠে দাঁড়াও যার ব্যাপ্তি আসমান আর জমিনের সমান আনাস বললেন উমায়ের ইবনুল হমাম আল আনসারি বলেন ইয়া রসুল্লাহ এমন এক জান্নাত যার ব্যাপ্তি আসমান আর জমিনের সমান তিনি বললেন হ্যাঁ তিনি বললেন বাহিন বাহ বা চমৎকার অতঃপর রসুলুল্লাহ সাল্লি আসাল্লাম বললেন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 বরঞ্চ সাহাবাগণের মধ্যে চলে অগ্রগামী হ্যাঁ হে তালিব সময় করেন যে কোরআনের বড় একটি অংশ হারিয়ে যাবে কারণ নিহতদের মধ্যে হাফিদে কোরআনের সংখ্যা ছিল বিশাল তারপর অমর রাজি আনহু আবু বকর আনহুকে বলেন ইয়ামার দিন কোরআন পাঠকদের মধ্যে অনেকে নিহত হয়েছেন আমি আশঙ্কা করি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 আবু হুদাইফ বিমুক্ত দাস সালিম সেই ঝাণ্ডা নেন যখন মুসলিমরা পিছু হটেন তখন সালেম যিনি কোরআন বহনকারীদের একজন ছিলেন বলেন আমরা যখন রসুল তখন আমরা এমনটা করতাম না তারপর তিনি নিজের জন্য একটি গর্ত খোঁড়েন এবং তার ভিতর দাঁড়ান সেদিন তিনি মহাজিদ্ ঝাণ্ডা বহন করছিলেন তিনি নিহত হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যান আল্লাহ তার ওপর রহম করুন জাফর ইবিন আবদুল্লাহ ইবিন আসলাম কর্তৃক বর্ণিত তিনি বলেন ইয়ামার দিন যখন মানুষ সারিবদ্ধ হলো তাদের মধ্যে আবু আকিল সবার আগে আহত হন তিনি কাঁধ এবং ঋতপিণ্ডের মাঝামাঝি একটি জায়গায় তীরবিদ্ধ হন যা জীবন্যাশী ছিল না তিনি তীরটি বের করে ফেলেন এবং সকালে তার দেহের বামপাস দুর্বল হয়ে পড়ে তাকে শিবিরে ফিরিয়ে নেওয়া হয় আবু আকিল তখন তার জখমে দরুণ দুর্বল ছিলেন তারপর যখন যুদ্ধ তীব্রতর হল এবং মুরতাদ্রা মুসলিমদের তাড়িয়ে মুসলিমদের শিবিরের পেছনে নিয়ে গেল অবস্থায় তিনি মায়ান ইবনে আদিকে চিৎকার করতে শুনলেন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 তাছাড়া উপস্থিতিকে তাদের নিঃশর্ত সমর্থনের সাথে বেঁধে দিয়েছ আর না হলে তারা নিজেরা নিজেদের সমস্যা সমাধান করবে তুমি কি মনে করো আহল সুন্নার বিরুদ্ধে যুদ্ধরত মুজরিম নুসাইরি সরকারের উপর তোমার বোমা হামলা রাশিয়ানদের কাবু করবে বা সমীকরণে কোন পরিবর্তন আনবে নাকি তুমি মনে করো ইরাক ও শ্যামে আহলুসন্নার বিরুদ্ধে তোমার অপরাধ সবাই ভুলে যাবে গোথা আর দুমা আহলুসুন্নার দুঃখ দুর্দশা বহনকারী কাহিনীর একটি পর্ব মাত্র যা এখনো শেষ হয়নি আর নুসাইরি সরকারের ওপর তোমার বোমা হামলা মানুষের চোখে ধুলো দেওয়া আর তাদের বুদ্ধিকে ছোট করে দেখা ছাড়া আর কিছুই নয় তাছাড়া তা হল একটি ভুয়া সংঘাতের দৃশ্যপট তৈরি যাতে করে তুমি এই অঞ্চলে আহলুসুন্নার মূর্তার তাগুদদের কিছু স্বার্থ রক্ষা করতে পারো তুমি আহলুসুন্নার অঞ্চলগুলোকে মাজুসী রাষ্ট্র ইরানের হাতে তুলে দিয়েছ ইরাকে তোমার নৌ আর বিমান বাহিনীর ইউনিট গুলো সাফাভি রাফিদা দলগুলো আহলুসন্নার ভূমিকে দখল করার রাস্তা করে দিয়েছে বস্তুত ইরানের সামরিক ডানহাত হঠাৎ করে তার কাজের জন্য হচ্ছে হচ্ছে সামের আহলুসুন্নার বিরুদ্ধে তাদের কৃতকর্মের জন্য ইরাকে রাফিদা গুন্ডা পান্ডা আর মিলিশিয়ারা গুরুত্বপূর্ণ পদ গ্রহণ করছে আর সুন্নিদের এলাকা সমূহে তাদের অপরাধ এবং সীমা লঙ্ঘনের জন্য প্রশংসিত হচ্ছে সেই আহলুসুন্না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 এবং এই দিন ও আল্লাহর দুঃশ্মদের বিরুদ্ধে জিহাদের দৃঢ় থেকে সেই অনুগ্রহের সুক্রিয়া আদায় করতে পারেন কারণ আপনি হকের উপর আছেন হে আল্লাহ খেলাফা সৈনিকদেরকে তাদের হিজরতের উপর অটল রাখুন এবং তাদের পিছনে ফিরে যাওয়া রক্ষা করুন আমিন নিশ্চয়ই খেলাফার রাষ্ট্র এর ঘোষণার পর থেকে উম্মাহকে আল্লাহর রাহে জিহাদ কেতাল আর কতলের সুসংবাদ দিয়ে আসছে তা এই উম্মাকে দুনিয়া লাভের কোনো মিথ্যা আশা দেয়নি এই রাষ্ট্র দিন কায়েম করেছে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 আমরা আর সিদ্দিক আর ইবনুল ওয়ালিদের উত্তরসুরি আমরা অবশ্যই মুসলিমদের বিরুদ্ধে আগ্রাসী উশৃঙ্খল মুরতারদের বিরুদ্ধে তাদের সুন্নাকে পুনরুজ্জীবিত করব তাই শুনে রাখো আর চিন্তা করে দেখো হে ইরাক আর মাজুসী রাফি দ্বারা আল্লাহর কসম আল্লাহর কসম করে বলছি তোমাদের লাশগুলোর দুর্গন্ধে তোমাদের পৃথিবী সীমাবদ্ধ হয়ে আসবে আর তোমাদের মৃতদের রক্তে দিজলা আর ফুরাত নদী দূষিত হয়ে যাবে আর মৃত্যুর ফাঁসির কাঠের দিকে নিয়ে যাওয়া প্রত্যেক সতী সিদ্ধি মুসলিম নারীর বদলা হিসেবে তোমাদের হৃদয়গুলো ক্ষতবিক্ষত করা হবে এবং তোমাদের দিনগুলোকে রক্তরঞ্জিত করা হবে হে খিলাফার লালনভূমি সাওয়াদ ইরাকে যুদ্ধের শিখার প্রজ্বলনকারীরা হে দৌলতুল ইসলামের বীর পুরুষ আর দিনের রক্ষাকারীরা গোয়েন্দা সামরিক অর্থনৈতিক এবং মিডিয়া সহ রাফিদা সরকারের প্রত্যেকটি শাখাকে এমনভাবে ভাবে গুড়িয়ে দিন যাতে নাম ছাড়া আর কিছু বাকি না থাকে কোনো কুৎসিত গোত্রীয় মুরতার নেতাকে শেষ না করে ছাড়বেন না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 সেই সকল ফিতনা আর দিকে আহ্বানকারীদের নিঃশ্বাস বন্ধ করে দিন আল্লাহর দিনের জন্য তাদের প্রতি আপনারা কোন ধরনের দয়া মায়া দেখাবেন না কারণ তারা জিন্দিক মুরতাদ আর মুজরিম যারা মানুষকে রাফিদাদের প্রতি আজ্ঞাবহ হওয়ার জন্য পথভ্রষ্ট করে আল্লাহর মুওয়াহিদ বান্দাদের কষ্ট দেয়া প্রত্যেক মূর্তাদের দেহ থেকে মাথাকে বিচ্ছিন্ন করে দিন কি যদি পূর্বে তারা কখনো মুজাহিদদের শাড়ির একজন হয়ে থাকে তারপরও আর পাকড়াও হওয়ার পূর্বে যদি তারা তওবা করে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 নির্বাচনের প্রার্থীরা নিজেদের জন্য রুবুবিয়াহ আর উলুহয়া সাব্যস্তকারী আর তাদেরকে ভোট প্রদানকারীরা তাদেরকে আল্লাহ ব্যতীত রব আর শরিক হিসেবে গ্রহণ করেছে আল্লাহর দিনে তাদের হুকুম হল কুফর ও ইসলাম থেকে বেরিয়ে যাওয়া তাই আমরা এরাকের আহলসন্নাকে সতর্ক করছি সেই সকল লোকদের সমর্থন করার ব্যাপারে যারা রিদ্দার এমন কোনো দরজা বাকি রাখিনি যাতে তারা প্রবেশ করেনি আর বস্তুত ভোট কেন্দ্র এবং তার ভিতরে থাকা সবাই আমাদের তরবারির লক্ষ্য বস্তু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 আপনাদের দুঃমন্দের ক্ষতিসাধন আর সায়স্তা করার জন্য যা যা লাগে সব কিছু গ্রহণ করুন কারণ ক্রুসিয়ার আমেরিকা এমন কিছুকে নিজেদের অনুকূল মনে করেছে যা তাদের ধ্বংসের কারণ হবে বিদ নিল্লাহ তারা সময়ে সময় ভূমিতে নেমে আসার দুঃসাহস দেখিয়েছে তাই যেহেতু তারা আপনাদের যুদ্ধক্ষেত্রের মধ্যে প্রবেশ করেছে কেউ যেন তাদের থেকে নিজের ভাগ হাসিল করা থেকে বিচ্যুত না হন সবসময় ইবনুল কাইম রাহেমাহল্লার একটি কথা মনে রাখবেন তিনি বলেন বিজয় পাঁচটি বিষয়ের ওপর তৈরি যা আমাদের রব তার কালামে উল্লেখ করেছেন হে ইমানদারগন তোমরা যখন কোন বাহিনীর সাথে সংঘাতে লিপ্ত হও তখন সুদৃঢ় থাকো আর আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো যাতে তোমরা উদ্দেশ্যে কৃতকার্য হতে পারো আর আল্লাহ তালা এবং তার রসুলের নির্দেশ মান্য করো তাছাড়া তোমরা পরস্পরের বিবাদে লিপ্ত হো না যদি তা করো তবে তোমরা ব্যর্থ হবে আর তোমাদের প্রভাব চলে যাবে আর তোমরা ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে রয়েছেন এই আয়তে আল্লাহ জওয়াজল মুজাহিদদের পাঁচটি বিষয় আদেশ করেছেন এমন কোন দল নেই যাদের মধ্যে এই পাঁচটি বিষয় পাওয়া গেছে আর তারা বিজয়ী হননি এমন কি যদি তারা সংখ্যায় স্বল্প হন